আবু আয়ুব আনসারি রদি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন শৌচাগারে চায় তখন সে যেন কিব্রার দিকে মুখ না করে এবং তার দিকে পিঠও না করে বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে এই নির্দেশ মাদিনার বাসিন্দাদের জন্য